শ্রোতা আগেকার মতো আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে ইসলামী আকে আরেকটি পর্ব নিয়ে এ পর্ব যা থাকছে সেটা হচ্ছে যে আমল মধ্যে মানুষ সিরকি লিপ্ত হয়ে থাকে আরেকটি হচ্ছে ফরিয়াদ করা এই ফরিয়াদের শাব্দিক এবং আপনার পরিভাষায় তারা দরকার সেটা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে আবেদন আল্লাহর কাছে করা হয় সেটাকে সাধারণত ফরিয়াদ বলে আহ পরিভাষায় যে কোনো বিপদ দূর করার জন্য আল্লাহর দিকে অভিমুখী হওয়া এবং তাকে ডাকা সেই বিপদ থেকে দূর করার জন্য সেটাকে আপনার ফরিয়াত বলা হয় বা ইস্তেকা বলা হয় ফরিয়াতের পরিভাষায় এখন কথা হচ্ছে যে এই যে ডাকা আগে বলছি যেটাকে দোয়া বলা হয় আর এটা হচ্ছে ইস্তেকা এই দোয়া এবং ইস্তেকা আসা দুটোর মধ্যে পার্থক্য কী সেটা আমাদের জানতে হবে দোয়া হচ্ছে ব্যাপক শব্দ যে সেটা বিপদের সময় হতে পারে বা স্বচ্ছলতার সময় হতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ দু অবস্থায় হতে পারে এটা ব্যাপক শব্দ কিন্তু ইসা যেটা সেটা কিন্তু ইশতেকা যেটাকে ফরিয়াদ আমরা বাংলাতে বলি হ্যাঁ আরবিতে ইসতেকা বলি এটা কিন্তু বাদত এবং স্বভাবের কাজ হ্যাঁ যে জন্য এটা একমাত্র আল্লাহর জন্য করতে হবে কখনো এক্ষেত্রে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা যাবে না এই যে ইস্তেখা যে এবাদত ফিরিয়া করা যে এবাদত সেটা প্রমাণ আমরা নিয়ে নেব কোরআন এবং থেকে হ্যাঁ আল্লাহ জানু এই ব্যাপারে বলেন বিশেষ করে সুর আনান সতেরো নম্বর আয়তে আল্লাহ তোমরা বিপদগ্রস্ত হয়ে যাও তখন আল্লাহ ছাড়া তো তোমাদের এই বিপদকে আর কেউ দূর করতে পারে না সুতরাং যদি বিপদকে দূর করতে পারে যেমন কোন কেউ অসুস্থ হয়ে গেল কেউ দরিদ্র হয়ে গেলো সে পাচ্ছে না যথেষ্ট তখন একমাত্র একমাত্র আল্লাহ করতে পারে সেই বিপদকে দূর করতে পারে করতে করতে পারে পারে একমাত্র তিনি। সুতরাং যদি তিনি পারেন তাইলে কিভাবে আপনি অন্য মানুষকে হ্যাঁ আল্লাহর অন্য কোন সৃষ্টিকে যে না এই কাজ করতে তাকে ডাকতে যাবেন হম তাহলে এই বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকা সেটাই ইবাদত আল্লা বলেন এই আয়তের মধ্যে যে মোমেনরা বদর যুদ্ধের মধ্যে যখন তাদের প্রতিপালকের কাছে ফরিয়াদ করে তার সাহায্যের জন্য এই কঠিন পরিস্থিতিতে যে কাফেররা যখন তাদেরকে গেরাও করে ফেলে তাদের সাথে যুদ্ধ করতে আসে এবং তাদের সংখ্যা বেশি ছিল তখন তারা এই বিপদ বিপদের সময় এই বিপদকে দূর করার জন্য তারা যখন তাদের প্রতিপালের কাছে ফরিয়াদ করেছিল যে তাদের বিরুদ্ধে যেন আল্লাহ তাদেরকে জয় দিয়ে দেন তখন আল্লাহ বলেন আল্লাহ সেই ডাকে সাড়া দিয়েছেন এবং আল্লাহ বলেন যে আমি তখন তোমাদেরকে এক হাজার ফেরিস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করেছি যারা একের পর আসতেছিল একের পর এক বিপদে পড়লে আর কারোর কাছে ফরিয়াদ করা যাবে না এবং এটা যে বাদত এই দুইটি আয় থেকে প্রমাণিত হয়ে গেল এখন হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যে ফরিয়াদ করা হয় সাধারণত এই ফরিয়াদ কিন্তু দুই প্রকাশ हम जेज फरियाद हाँ ये जानते हैं जायेज फरियाद शक्तिशाली जीवित व्यक्ति जे जी एक जीवित मानुष जाम एक छोट बा जो अन्न के देखे भय पाए तक से अपना तरहिटी के बाचार माता पिता सहाज्य कमना कर आश्रय चाय এরকমভাবে একজন দুর্বল ব্যক্তি হ্যাঁ একজন উপস্থিত শক্তিশালী ব্যক্তির কাছে আশ্রয় গ্রহণ করে যেন তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে এবং একজন মুজলুম সে তার সেই জুলুম থেকে বাঁচার জন্য অন্যের হাত থেকে সে প্রশাসকের আপনার কাছে আপনার আশ্রয় গ্রহণ করে এটা কিন্তু জাহেজ কারণ এটা করতে তারা সক্ষম এবং এটার প্রমাণ কি যে এই যে ফরিয়াদ করা অন্যের কাছে সক্ষমতার ভিতরে থাকলে এটার প্রমাণ হচ্ছে যে মুসা আল ইসলাত ঘটনার মধ্যে সুরে কাশার পনেরো নম্বর আয়তের মধ্যে বলেন মুসা ইসলামের ঘটনায় আল্লাহ রাসানু যে ফস্তা শেয় আল্লামিন আদু যে মুসা ইসলামের বংশের যে ব্যক্তি সে মুসা ইসলামের কাছে ফরিয়াদ করছিল তার শত্রুর বিরুদ্ধে যে তার শত্রু দীপ্তি তাকে আক্রমণ করতেছে হত্যা করার চেষ্টা করছে সুতরাং এই ক্ষেত্রে মুসা ইসলামের কাছে সে আশ্রয় চেয়েছিল এবং মুসা ইসলাম একজন শক্তিশালী মানুষ ছিলেন তিনি আশ্রয় দিতে সক্ষম হ্যাঁ এই কারণে আল্লাহ এর বিপরীত বলেননি বরং ঘটনা স্বীকৃতি স্বরূপে বর্ণনা করেছে তাহলে মুসা আসলাম একজন জীবিত ব্যক্তি ছিলেন তিনি তখন তার কাছে উপস্থিত ছিল এবং তার শক্তি ছিল তিনি আশ্রয় দিতে পারেন সে ব্যক্তিকে এই কারণে তিনি আশ্রয় দিয়েছেন এবং ताके आगात चेने जिता शीर की अल्ला एमन कर्म से फरियादा विपद दूर करल्ला दूर करते हाँ जे विपद सर आल्ला অথবা কোনো মৃত ব্যক্তির কাছে করা। ব্যক্তি তো সক্ষমই না সে তো মরেই গেছে অথবা কোন অনুপস্থিত জীবিত ব্যক্তির কাছে ফরিয়াদ করা সে তো আপনার ডাকি শুনছেনা, না সে তো অনুপস্থিত সুতরাং এইভাবে আল্লাহ যেটা যেই বিপদ দূর করতে আল্লাহই পারে সেই ব্যাপারে অন্যের কাছে আপনার ফরিয়াদ করা অথবা এই ক্ষেত্রে সিরিপ করলে সিরকে এই ক্ষেত্রে যদি ফরিয়াদ করা হয় তাহলে সিরকে আকবর হবে হম কারণ এই যে ফরিয়াদ এটা হচ্ছে একমাত্র এবাদত এবং এই আবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য ব্যয় করে সেটা অবশ্যই সিরিক হবে এবং এটার প্রমাণ হচ্ছে হ্যাঁ দুটি আয়ত আমরা প্রমাণ হিসেবে স্থাপন করছি যে আল্লাহ বলেন আল্লাহ বলছেন যখন তোমাদের নদীতে সাগরে যখন তোমরা অবস্থান করো তোমরা যখন বিপদের সম্মুখীন তখন তোমরা যাদেরকে ডাকতে সব হয়ে যায় কিন্তু রক্ষা করে যখন স্থলভাগে পৌঁছিয়ে দেন আর তোম তখন আবার তার থেকে দৃষ্টি ফিরিয়ে কিন্তু ওই সাগরে গিয়ে তার তাকেও ডাকছিল তখন তো তোমাদের অন্য যেগুলোকে ডাকতে আগে মূর্তি গুলাকে হারিয়ে যায় কিন্তু আল্লাহ বলতেছেন অনু এরকম মানুষরা স্বভাবত কি অকৃতজ্ঞ হয়ে থাকে এই কারণে সাগরের মধ্যে সুবিধা পাওয়ার পরও স্থলভাগে এসে সে অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহ বলেন হ্যাঁ তোমরা যে নিয়মত তোমরা পেয়েছ সেটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে এসেছে হ্যাঁ তবে যখন এরপর কোন বিপদ যদি এসে যায় তখন ফাই হিতাজ আরো অন্যায় তখন তার হবে তার কাছেই সেই বিপদ দূর করার জন্য সেটা অন্য কারোর জন্য করা যাবে না এখন কথা হলো বিপদ একমাত্র আল্লাহ ছাড়া কেউ দূর করতে পারে না একমাত্র কেউ যদি কোনো মানুষ যদি কোনো বিপদে পড়ে তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে সেটা কোরআন মজিদের মধ্যে সুস্পষ্ট ভাবে আল্লাহ বলেছেন আল্লাহ সুরেন বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন যে এমন কি আছে আল্লাহ ছাড়া যে কোনো বিপদগ্রস্ত ডাকে সাড়া দিতে পারে যখন তাকে ডাকা হয় এবং সে বিপদ দূর করতে পারে আল্লাহ যে আল্লাহ ছাড়া কেউ আছে না আর কেউ নেই একমাত্র আল্লাহ রয়েছেন সুতরাং বিপদ দূর করতে যারা মুর্শিক হ্যাঁ তারা কিন্তু বিপদে পড়লেও আল্লাহকে ডাকে না কিন্তু মক্কার মুর্শিকরা কিন্তু বিপদে পড়লে আল্লাহকেই ডাকতো হ্যাঁ তাদের সমস্ত আপনার মূর্তির কথা ভুলে যেত এটা এটাও অধিকাংশ মুর্শিকের নিয়ম ছিল যে তারা নিজের ফিতরত নিজের যা সজাৎ স্বভাব হ্যাঁ সেটা কিন্তু সেই ভিত্তিতে তারা বিপদে পড়লো আল্লাহকে ডাকতো তাদের অংশীদারদেরকে ভুলে যেত আল্লাহর দিকে তারা ধাবিত হতো কারণ তারা জানে যে বিপদ দূর করার ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ বলেন যখন তারা আপনার জাহাজে উঠে তখন আল্লাহকে একনিষ্ঠ ভাবে ডাকে বিপদে পড়লে কিন্তু যখন আল্লাগে এখান মধ্যে যদি তারা আপনার এটাই যদি তাদের অবস্থা হয় যে বিপদে পড়লে তারা আল্লাহকে এটাকে আর কাউকে ডাকে না তাহলে কেন তাদের এই অবস্থা সর্বদা হবে না যদি বিপদ আল্লাহই দূর করতে পারেন তাইলে তখন কেন অন্য কে ডাকতে যাবে এটি হচ্ছে দুঃখের বিষয় আল্লাহ জায়নের যে কোনো বিপদে পড়লে হ্যাঁ একমাত্র আল্লাহকে ডাকান আমাদেরকে টপিক দেন আর যদি অন্য মানুষরা আপনাকে বিপদ থেকে দূর করতে পারে তাইলে তাকেও আপনার আহ্বান করতে ক্ষেত্রে কোনো সমস্যা নেই এতে তার ক্ষমতা রয়েছে সুতরাং সে যদি আপনাকে আপনার এই বিপদকে সরিয়ে দিতে পারে সেটা অবশ্যই আপনার জন্য কল্যাণকর হবে সুতরাং এই ব্যাপারটা বুঝে শুনে করার তৌফিক দান কোনো না লাজ রেশানু সেটাই আমরা কামনা করছি ওসল্লাহ মাহমুদি আজ